شائق أحمد مصد جبريل، <سؤال> تاوحيس <سؤال> سيريزير بانجل آرديو إلكتر سيريز بوري بشيد حد چه مباشرين ميديا شو جنن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد رشنه لو بسم الله بولبن نكي بسم الله الرحمن الرحيم بولبن সাধারণ নিয়ম হলো যে বিষয় শুধু বিসমিল্লা বলার ব্যাপারে সুনিশ্চিত দলিল আছে সেগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনি সম্পূর্ণ বিসমিল্লাহ রহমান ইরাহিম বলতে পারেন যেমন কোনো বই লেখা দৈনন্দিন কাজকর্ম লিপিবদ্ধ করা এসব ক্ষেত্রে আপনি শুধু বিসমিল্লাহ না বরং সম্পূর্ণ বিসমিল্লাহ রহমান রহিম বলতে পারেন বিসমিল্লাহ বা বিসমিল্লাহ রহমান ইর বলা মুস্তাহাব অবশ্য লেখালেখির বিষয়ে যেমন বই লেখার ক্ষেত্রে সম্পূর্ণ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলার সপক্ষে দলিল পাওয়া যায় যেমন হুদাইবিয়ার সন্ধির সময় সাল্লাহ চুক্তিপত্রে নির্দেশ দিয়েছিলেন সুতরাং যে বিষয়ে কোন সুনির্দিষ্ট দলিল নেই ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ কিংবা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এর যে কোনটা বলতে পারেন এখন কিছু বিষয় এমন আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া শুধুমাত্র বিসমিল্লা বলেছেন আর রহমান ইর রাহিম বলেননি এ সুনির্দিষ্ট দলিল আছে যেমন খাওয়ার আগে আপনি বিসমিল্লা নাকি বিসমিল্লাহ রহমান বলবেন এ ব্যাপারেও সুস্পষ্ট দলিল পাওয়া যায় সুনানা তিরমিজের একটি হাদিসে আই আনহা থেকে বর্ণিত হাদিস রাসুল্লাহ সাল্লাই বলেছেন খাবার সময় বিসমিল্লা বলো আর যদি খাবার শুরুতে বলতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আলহি ও আঃরিহি লক্ষ্য করুন এইসালাম খাবার শুরুতে বিসমিল্লা বলতে বলেছেন এবং তিনি এই কথাটি দুবার বলেছেন প্রথমবার বলেছেন খাবার শুরুতে বিসমিল্লা বলতে দ্বিতীয়বার বলেছেন যদি কেউ খাবার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে কি বলতে হবে যদি শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যান আপনি তাহলে যখনই মনে পড়বে তখনই বলবেন এই হাদিসটি উক্ত বিষয়ের অর্থাৎ খাবার আগে উপর বর্ণিত সবচেয়ে নির্ভুল ও অকাট্য হাদিস এখানে মতপার্থক্য বা ইতিাফও আছে যেমন ইমাম আন্না তার আল আজকার গ্রন্থে বলেছেন খাওয়ার পূর্বে এই চে ব্যাপারে মন্তব্য করেছেন বিসমিল্লার চেয়ে বিসমিল্লাহ বলা উত্তম এর স্বপক্ষে কোন দলিল আছে বলে আমার জানা নেই রাজি থেকে বর্ণিত হাজি আছে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 ইবাদতের ক্ষেত্রেও হাদিসে যা আছে তার সাথে যোগ করা যাবে না যদি হাদিসে শুধু বিসমিল্লা বলার কথা এসে থাকে তাহলে শুধু বিসমিল্লাহ যুক্ত না করে থাকেন তাহলে আমাদের আগবাড়িয়ে সেটা করার দরকার নেই রাসুল্লাহ সাল্লাহিস্লাম একবার এক বালককে শেখাচ্ছিলেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম কখনই কোনো কিছু গোপন করতেন না বিশেষ করে কোন কিছু শেখানোর সময়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 মূলত গুরুত্ব দেওয়ার কারণ হল এই বিষয়টি ইবাদতের সাথে সম্পর্কিত বেলায় শুধুই উপযুক্ত দলিল ও প্রমাণ অনুযায়ী আমরা আমল করব। কেননা কেউ যদি কিংবা ইসলামের অন্য কোন বিষয়ে বাড়তি কোনো কিছু সংযোজন করে এর মাধ্যমে তারা মূলত আল্লাহ ও রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে যেন এ কথাই বলতে চায় আপনারা এই ব্যাপারে পুরোপুরি জানেন না তাই আমি নিজের পক্ষ থেকে আরো সামান্য কিছু যোগ করব না আর এভাবেই ইসলামে বিদায়তের অনুপ্রবেশ ঘটে ইসলামের নতুন বিষয় সংযোজন করা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ইসলামকে একথা বলার মতোই। মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে এক জুমায়ের দিনে উমারহ ইবনে দেখলেন বিশার ইবনে মারওয়ান মিম্বরে দাঁড়িয়ে তার হাত তুলছে তখন উমারা বললেন কবাহ আল্লাহ এই দুহাতকে অপমানিত করু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 তো তিনি এই বিষয়ে আলোচনা করলেন এবং বললেন খুদবার সময় দু তোলা উচিত না আর তারপরই মসজিদে গণ্ডগোল লেগে গেল হ্যাঁ হাত তোলা যাবে না কোন সাহসে আপনি বলেছেন ধরনের উত্তেজিত শুরু হয়ে গেল তাই আমি এই বিষয়টি পরিষ্কার করার জন্য আর্টিকেলটি লিখেছিলাম অমার রাজি আল্লাহ তনহু থেকে বর্ণিত এই হাদিসটি ছাড়াও এই বিষয়ে আরও একটি হাদিস মুস্তাদারাক আল হাকিমের বর্ণনায় এসেছে এমনি অমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুমা একবার এক লোককে হাঁচি দিতে দেখলেন তিনি বললেন তুমি হাঁচি দেওয়ার পর কি বলো তুমি বলবে আল্লাহ আসলে ওই লোকটি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ তিনি অংশটুকু বাড়িয়ে বলেছিলেন লক্ষ্য করুন ওয়াসাল্লা আল্লাহ রসুলিল্লাহ এর অর্থ বেশ শান্তি ও বরকত বর্ষিত হোক রসুল্লাহ সাল্লা উপর তাহলে হাঁচি দেওয়ার পর পাশাপাশি এই চমৎকার যেন শুধু এই সময় আলহামদুলিল্লাহ বলে কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু আলহামদুলিল্লা বলেছেন বাড়তি কিছু বলেননি ইবনু আবিদিন রহমাহুল্লাহ বলেন তোমাদের কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে আর এর সাথে যুক্ত করা অপছন্দনীয় সৈয় যদি সাল্লা তার বা শুরুতে আল্লাহ রাসুলিল্লা বলেছেন তথাপি এ ব্যাপারে কোনো দিমত নেই যে হাঁচির পর এটার বলা জঘন্যবিদ আদ হাঁচির পর তাই শুধু আল্লাহামদুলিল্লা বলবেন কারণ নবী সাল্লাই আল্লাহামদুল্লাহ বলেছেন আর কিছু বলেননি যদি কেউ আপনার আলহামদুলিল্লাহ বলার পর সেটার জবাব দেয় বলে আপনি সেটা জবাব নিন তারপর আলাদাভাবে আপনি চাইলে আলা বলুন। যতবার ইচ্ছা বলুন কোনো সমস্যা নেই কিন্তু হাঁচি দেওয়ার পর শুধু আলহামদুলিল্লাহ বলবেন নবী সাল্লাই যে কাজটি যেভাবে শিখিয়েছেন সেটা ঠিক সেভাবেই করতে হবে এখানে আমরা আবার খাবার ব্যাপারটিতে ফিরে যাই এছাড়া আপনারা এ ব্যাপারে আইসা এবং ইবনে মাসুদ রাজি আল্লাহআমা থেকে বর্ণিত হাদিস গুলো সম্পর্কেও জেনেছেন ইবন হাজার সালানী যেগুলোকে এই বিষয়ের সর্বাপেক্ষা নির্ভুল হাদিস সাব্যস্ত করেছেন এছাড়াও এমন কিছু বিষয় আছে যেখানে শুধুমাত্র বিসমিল্লা বলার কথা উল্লেখ করেছেন যেমন স্বামী স্ত্রী সহবাসের সময় তিনি কথা বলেছেন বুখারি ও মুসলিমে আছে বিসমিল্লা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 এক নাম যিনি সবকিছু সৃষ্টি করেছেন নির্দিষ্ট আকৃতি দিয়েছেন আল্লাহ হল ওই নাম যা শুধু মহান জন্যই নির্ধারিত আয়াতে আল্লাহ সুন্নআলা বলেন তিনি আকাশ জমিন আর এই দুয়ের মাঝে যা আছে তার প্রতিপালক কাজেই তুমি তার ইবাদত করো এবং এর উপর দৃঢ় থাকো তুমি কি তার সমগুণ সম্পন্ন আর কাউকে জানো লাহু হেল্তা আপনি কি আপনার রবের সমগুণ সম্পন্ন আর কাউকে জানেন আপনি কি জানেন আয়াতের শেষাংশের এই প্রশ্নের উদ্দেশ্য কি এখানে মূলত উত্তর জানার জন্য প্রশ্ন ছুড়ে দেওয়া হয়নি বরং এটা একটা রেটোরিক্যাল প্রশ্ন যেটা একটা নির্দিষ্ট উত্তরের দিকে ইঙ্গিত করছে একটি নির্দিষ্ট পয়েন্ট আমাদের সামনে তুলে ধরছে কিছু আলিম বলেছেন আপনি কি আপনার রবের সমগুণ সম্পর্কে আর কাউকে জানেন এর অর্থ হল আল্লাহ ছাড়া এমন আর কোনো সত্তা নেই যার নাম আল্লাহ এর মানে কি আসুন একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক আল্লাহ শব্দটি এসেছে আরবি ইলাহ শব্দ থেকে ইবনুল কাইম এবং অন্যান্য আরো অনেকের মতে আল্লাহ শব্দের মূল শব্দ হচ্ছে ইলা আর ইলাহ ইহ থেকে। ইলাহ অর্থ একত্ব এই মূল ইলাহ শব্দ থেকেই আল্লাহ নামের উৎপত্তি ঘটেছে শিবাউ বলেন ইলাহ সাথে যথাক্রমে আলিফ ও লাম যুক্ত হয়েছে তার সম্মান ও তাজিম বোঝাতে এরপর যদি আপনি একটি সাদ্ধাহ যোগ করেন আর একটি হামজা বের করে দেন তাহলেই আল্লাহ নামটি পাবেন কুরআনে আল্লাহ এবং রব এর নাম দুটো কোনটি কখন উল্লেখ করা হয়েছে তা একটু লক্ষ্য করুন মুসা আলহ সালাম তার পরিবারকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে আগুনের সন্ধানে বের হয়েছিলেন তার উষ্ণতার জন্য আগুন ও পথ চলার জন্য সামান্য আলোর প্রয়োজন ছিল আল্লাহ সব তালা কুরআনে সুরা আহার বারো নম্বর আয়াতে বলেন তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ আল্লাহ বলছেন নিশ্চয় হে মুসা আমি তোমার রব এখানে তিনি রব বা পালনকর্তা হিসেবে তার পরিচয় বেছে নিয়েছেন কেননা এ সময় এটাই ছিল সবচেয়ে উপযুক্ত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 নিশ্চয় আমি আল্লাহ আমি ব্যতীত অন্য কোন ইলাহ নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সারাত কায়ন করো সুরাতোয়াহার তেরো ও চোদ্দ নাম্বার আয়াত দ্বিতীয়বার আল্লাহ বলেন আনা আনাল্লাহ আমি আল্লাহ তিনি এখানে বলেননি ইনানি আনা রব্বুকা তিনি রব্বুকা বলেননি কিছুক্ষণ আগেই তিনি নিজেকে রব নামে অভিহিত করেছেন আবার এখন আল্লাহ বলছেন এর কারণ কি প্রথমে মূসা আলাইসাল্লাম ভীত হয়ে পড়েছিলেন তাই আল্লাহ আল্লাহন আলা তাকে আশ্বস্ত করলেন যে আমি তোমার দিকে খেয়াল রাখবো তোমাকে রক্ষা করব নিরাপত্তা দান করব এবং সাহায্য করব আর পরের ক্ষেত্রে আল্লাহ মুসা আলাইস্লামকে তার দায়িত্ব সম্পর্কে অবহিত করেছেন অর্থাৎ মুসা তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে ইত্যাদি তাহিদের এই শাখাকে কি বলে অর্থাৎ যখন আল্লাহর আনুগত্যের ব্যাপারে আসে তখন সেটা তাহিদের কোন শাখায় পড়ে তাহিদ আল উলুহা অর্থাৎ ইবাদত ও আনুগত্যের মালিক হিসেবে ইত্য আর এ কারণে আল্লাহ নামী অর্থাৎ আল্লাহ মুসে আলাইস্লামকে বলছেন আমার ইবাদত করো সালাত এগুলো কি আনুগত্য ও ইবাদতের নির্দেশ আর এসবই হচ্ছে তাহিদ আল উলুহিয়ার অন্তর্ভুক্ত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 আপনাকে তাজবি হাতে নিয়ে একশো বার আল্লাহ বলতে হবে না বরং আপনি বলুন আল্লাহ আপনি বলুন বলুন বলুন লা আপনি এভাবে বলুন যে ইয়া আল্লাহ আমার এটা খুব প্রয়োজন কিন্তু তা না করে শুধু আল্লাহ আল্লাহ জিকির করার শিক্ষা নবী সাল্লাসাল্লাম আমাদেরকে দেননি মূলত সমস্ত গুনবাচক নামগুলো আল্লাহ নামের অনুসরণ করে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 একই ভাবে আল্লাহ নামটির মধ্যেও তাও তিনটি শাখাতে বিশ্বাস অন্তর্নিহিত আছে বরং আল্লাহ নামটি না মূলত এর মূল শব্দ ইলাতেই এই তিনটি শাখার সমন্বয় ঘটেছে এবং এতে আনার প্রকাশ পায়। উলুহিয়ার অন্তর্ভুক্ত একটি অংশ হচ্ছে তাহিদ আর রুবুইয়া কিন্তু এর উল্টোটা কিন্তু না তাওহিদ আর রুবুবিয়ার অংশ তাহিদ আল উলুহিয়া নয় আর আল্লাহ শব্দটি মূলত উলুহিয়া থেকে এসেছে এবং এর দ্বারা রুবুবিয়ার একত্ববাদকেও বোঝানো হয় কাজেই এখানে দু প্রকার তাওহিদের ধারণা পাওয়া গেল আর আল্লাহ নামটি স্বয়ং একটি ইসম বা গুণবচক নাম আর তাই এটা হলো তাওহিদ আল আসমা ওয়া সিফাত এভাবেই আল্লাহ শব্দের মাঝে তাহিদের তিনটি শাখার সমন্বয় খুঁজে পাওয়া যায় শুধুই আল্লাহ না বরং এর মূল শব্দ ইলার ক্ষেত্র এটি প্রযোজ্য আসলে আল্লাহ এটি একটি মহিমান্বিত নাম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 এ অন্তর আল্লাহ নামকে ধারণ করেছে আল্লাহ তো যেন তেন কোন নাম নয় যে অন্তর প্রকৃত অর্থেই আল্লাহ নামের মর্মার্থ বুঝেছে সে কোনো গুনাকেই আর ছোট ভাবতে পারবে না আপনি যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ আদায়ের জন্য বিসমিল্লাহ বলেন আপনি দৈনিক সতের বার আল্লাহকে ডেকে এর ফরজ আদায় করেন আপনাকে প্রতিদিন ফরজ সালাতে সুরা ফাতিহার সাথে সতেরোবার বিসমিল্লা বলতে হয়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 আপনি সেই একক সত্তার নাম নিলেন যিনি সাতটি স্তর বিশিষ্ট ভূমিকে আপনার নিচে সুবিন্ত করেছেন মাত্র একটি শব্দ দ্বারা কুন কুনফাই এবং তারপর আপনাকে বীর্য থেকে সুন্দর ও শ্রেষ্ঠতম আকৃতিতে সৃষ্টি করেছেন তাই যখনই আপনি কোনো বাক্যে আল্লাহর নাম শুনতে পাবেন সবসময় মনের গভীর থেকে উপলব্ধি করবেন এবং আল্লাহ নাম নেওয়ার সময় এই বিষয়গুলো স্মরণ রাখবেন সুরা আজ জুমারের সাত ছটি নম্বর আল্লাহ সুহ আয় আরো বলেন কদ উল্লিমি সুমিনী শুভ হু অত মূর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 এই নামের অর্থ মর্যাদা এই নামের মাহাত্মীর বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ফেসবুক